ইবনে উমর বাহু নবীর সাল্লাম থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো। মুহুর কি কাপড় পরিধান করবে তিনি বললেন জামা পাগড়ি পাজামা টুপি এবং কুসুম বা জাফরান রঙে রঞ্জিত কোনো কাপড় পরিধান করবে না জুতা না পেলে চামড়ার মজা পড়তে পারে তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে मोजा दूटी पायर गिर नीचे थाके